আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নস্তাইহু ওয়া নস্তাগফিরুহু ওয়া নুমানু বিহি ওয়া নাতাওাক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাআতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুযিল্লাহু ওয়া মান وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِكَ لَا وَنَشْهَدُ أَنَّ سَيِّدَنَا وَسَنَدَنَا وَحَبِيبَنَا وَحَبِيبَ رَبِّنَا وَطَبِيبَنَا وَطَبِيبَ قُلُوبِنَا أولانا ومولانا محمدًا عبده ورسوله الذي يرسله إلى كافة للناس بشيرًا ونزيرًا وداعيا إلى الله بإذنه وصراجًا منيرًا فقد قال الله تعالى কালামি হিলি দিবফুর ক হামিদ হামিদুবিল্লাহি মি না ত নির বিস্মিল্লাহির রহমা নির যাবালিনু কলামী কালিমাত قُلْ لا تُشْرِكْ بِاللَّهِ وَإِيَّاهُ قُلْ تَعَاوَذُ بِكَ مِنْ شَرِّ مَا خَلَقَ وَلَا تَقْنُ وَالِدَيَّ وَلَا تَتْرُكْنَ صَلَاةَ مَكْتُوبَةً مُتَعَمِّدًا وَلَا تَشْرَبْنَ خَمْرًا فَإِنَّهُ رَأْسُ كُلِّ فاحشة হকি খা খা নে উমত পে তে আজ বক্ত পড়া হমত পে তে আজ বক তো পড়া হুদীনে বুড়ি শানা থা তুমি পর দেশ মে ও আজ গোরে বুল গো মুসলিম उस दीक नेगाबान अगर है तो खुदा है उस दीक नेगाबान नजर है तो खुदा है सुभानक अलम ना इल्म अलम মহান আব্বুল্লা আলমের দরবারে লক্ষ্য করে শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে জুমান নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ কোরআনে কারিমের অগণিত আয়াত থেকে এক আয়াতের শেষাংশ এবং হুজুরফাদ সাল আলাইসালামের বহু হাদিস থেকে একটি হাদিস আপনার সম্মুখে পড়েছি আয়াত এবং হাদিসকে সামনে রেখে নির্ধারিত সময়ের ভিতরে কিছু কথা বলার ইচ্ছা করুন আমার ইল্লা বিল্লাহ। একটি লম্বা আদেশ আমি আপনাদের সম্মুখে পড়েছি হজরত মহাদ জাবাল রজিয়াল তালামের একজন বিখ্যাত সাহাবি ছিলেন আল্লাহর নবীর দরবার এসে একদা আরোস করেছেন ইয়ারসু ল আমাকে কিছু ওসিয়ত করুন হুজুরফাক সাল্ল্লাহ আলহি আসাল্লাম তিনার আগ্রহ দেখে দশটি বিষয় তিনিকে উপদেশ করেছেন দশটি বিষয় এই দশটি বিষয় আমরা গুরুত্ব সহকারে শোনার চেষ্টা করি আসলে আমরা যদি আল্লাহ নবীর দেওয়া এই অসিওত আমাদের জীবনের আমরা বাস্তবায়ন করতে পারি সাহবায়ক রাম যেভাবে ধন্য হয়েছেন আশা করি আমরাও ধন্য হব এক নাম্বার যে ওসিয়ত আল্লাহর নবী হজরত মাজ জবাল রজি আল্লাহ তাল লক্ষ্য করেছেন হে মাজ আল্লাহর সাথে কখনো অংশীদার স্থির করো না যদিও তোমাকে জালি দেওয়া হয় এবং হত্যা করে দেওয়া হয় নিহত করে দেওয়া তুমি আল্লাহর সঙ্গে অংশীদার স্থির করো না হজরত লোকমান তিনার ছেলেদেরকে অন্তিম অবস্থায় উচিত করেছেন স্মরণ করো সেই সময়কে যখন লোকমান তার ছেলেদেরকে বলেছেন হে আমার ছেলেরা লাতুশ্রিক বিল্লা তোমরা আল্লাহ অংশীদার স্থির করো না কাল আজল মোনাজিম এখানে একটা বিষয় লক্ষ্য করার রয়েছে আমাদের লোকমান হাকিম ছেলেদেরকে শেষ ওসিয়ত করেছেন যে আল্লাহর সঙ্গে তোমরা অংশীদার স্থির করো না সেরেক করো না সেরেক অত্যন্ত বড় ফাঁক আমরা মৃত্যুর সময় সাধারণত বাচ্চাদেরকে ওসিওত করে দিই অমুক অমুক জায়গা আমার নামে অমুক অমুক জমিন আমার নামে বা সেটা অমুকের বুক দখলে আছে আমি চেষ্টা করেছি উদ্ধার করতে পারি নাই যত টাকা লাগে তোমরা এই বিষয় মামলা চালিয়ে যাবে ওই জমিন উদ্ধার করবে বাবা মুখকে মারবে সে আমাকে কষ্ট দিছে এই ধরনের কথা সাধারণত আমরা বলে যাই কিন্তু দেখেন আল্লা নত ওসিয়ত কিন্তু এমন হওয়া উচিত না লোকমান তার ছেলেকে বলছে লাস অত্যন্ত আফসোসের বিষয় প্রায় সময় দেখি যে একমাত্র আমার সঙ্গে দেখা হয়েছে কোথায় যাইতেছেন বাল বাচ্চাকে নিয়ে ফদুয়াতে চাইতেছে ফদুয়া বাল বাচ্চা আত্মীয় স্বজন এক গাড়ি কোথায় যাইতেছে দুধের বাচ্চা দেখলাম দেখেন কত বড় আহমদ ছেলেটাকেবার দরবারে নিয়ে যাইতেছে আমাদের সকলকে আমরা যারা আদর্শ গীতা লোকমান আলাই ছিলামের উচিত আমাদেরকে স্মরণ রাখতে হবে লাখ্লাহ বিল্লা ফত হার নার। আল্লাহাক বলেছেন যারা অংশীদার স্থির করে তাদের উপর আল্লাহাক জান্নাতকে হারাম করে দেন জান্নাত তাদের কুফালেনি অন্য আয়াতে আল্লাহাক বলেছেন লাই না শ্রফ তা লাই এক না আমালুক এ আমার নদী আপনি যদি সেরেক করুন আপনার সকল কর্ম নিষ্ফল হয়ে যাবে ওলা তাকু উনান্না মিনাল খসরিন এবং আপনি ধ্বংসকারীদের মধ্যে থেকে হয়ে যাবেন তো আমার ভাইরা সেরেক এটা বড় পা সেরেক দুই ফেরেকে জ্বলি সেরেকে কপি প্রকাশ্য সেরেক প্রচ্ছন্ন সেরেক প্রকাশ্য সেরেক যেমন আল্লাকে দুই মানা তিন মানা এটা হল সেরেক আরেকটা হচ্ছে প্রচ্ছন্ন সেরেক অস্বস্ত এই সেরিকের ভিতরে আমরা অনেক মানুষই লিপ্ত প্রচ্ছন্ন সেরিক আমরা হয়তো সরাসরি কেউ কোথাকে দুই তিন এবারও বলি না কিন্তু প্রচ্ছন্ন সেরেকের মধ্যে আমরা অনেকেই লিপ্ত আমার যদি একটা গরু হয়তো বা দুধের গরু না হইতো আমরা সকলে মরে যেতাম ও মুখ আমার না হইতো আমার ক্ষতি হইত আমার একটা ছেলে যদি বিদেশ না থাকতো আমরা না খেয়ে মারা যেতাম থেকেও প্রচ্ছন্ন শেরেখকে বেশি ভয় করেছেন প্রচ্ছন্ন শেরেখ তো আমার ভাইরা এই শেরেখ থেকে আমরা বাঁচার চেষ্টা করি আল্লাহর নবী একটা হাদিসে এস করেছেন মানাতা আর রফান ফলাহু লাম উকবাল্লাহু সলাতু তো আর বাড়ি না লাইলা আমার কোনো মত যদি গণকের কাছে গিয়ে তার কথা বিশ্বাস করে তাকে কোনো বিষয়ে প্রশ্ন করে গণকের কাছে গিয়ে তার কথা বিশ্বাস করে কোনো বিষয়ে প্রশ্ন করে লাম উকবাল্লাহু সলাতু তো আর বাড়ি না লাইলা চল্লিশ দিন চল্লিশ রাতের নামাজ তার কবুল করা হবে না আমাদের দেশে দেখবেন প্রায় মানুষ গণকের কাছে যায় ওদের চমুয়ানি রেলকেট দেখবেন টিফাকে নিয়ে যারা বসে থাকে ওদের কাছে নিয়ে ভাগ্য গণনা করে অনেক মানুষ আছে গেরামেগঞ্জে দেখবেন গলাতে লাল পট্টি বা হাতে অনেকগুলো তস্রিকোটা দেখছে একদম দরবে শাকি ও কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে দেখো আমার হাতটা দেখো বা আমার ভাগ্যটা কেমন সালাহ আল্লাহ আপনার চল্লিশ দিনের নামাজ কি করবে না এই জন্য নামার ভাইরা আমরা গণকের কাছে কখনো কি গণর কাছে কিছুই নেই গণর কাছে আমরা কেন যাব অন্য আদিশের মধ্যে আছে হুজুরফা সাল্লাইসাল্লাম বলেছেন আত্মীয়ারা তো সেরকম অশুভ লক্ষণ গ্রহণ করা এটাও সেরে অশুভ লক্ষণ যেমন ধরুন আপনি সকাল বেলায় ঘর থেকে বেরিয়েছেন হঠাৎ একজন মানুষ আপনার দৃষ্টিতে পড়ে গেল আপনি হাইিয়া যে আমার যাত্রাটা নষ্ট হয়ে গেল কয় কি না এখন আজকে আমার যাত্রাটা কি বা জাল মাছিয়ে যাবেন একটা মহিলাকে দেখছেন আজকে আর মাছ পাবো না অথবা ঘরের চালের উপরে হুতুম পেঁচা এসে বসেছে এখন আপনার ভিতরে ভয় ঢুকে গেছে না জানি আজকে কোন মসিবত আমার উপরে আছে এটাকে পিয়ারা বলা হয় আদেশের মধ্যে আছে আর পিয়ারা তো সেরকম অশুভ লক্ষণ গ্রহণ করা এটা হচ্ছে কি সরাসরি সেরে আপনার ঘরের চালের পেঁচা বসেছে তাই তো সমস্যাটা কি আপনার কোন মানুষ আপনার ভাগ্য পরিবর্তন করতে কি পারে না ই মজাও আজগাই কেলা হারি ইল্লাহু। বন্ধে গারা এলা। আমার ভাইরা অনেক ধরনের সেরেক আমাদের সমাজে সেরেকের প্রচলন আছে আমরা জানি না এটা দিন বড় সেরেক হয়ে গেছে অনেক কাজ আমরা করি আমার ইমানদের চলে গেছে এটা আমার খবরও নাই বহু কাজ আমরা করি বিষ করে মহিলারা হঠাৎ মোরখ মরি গেছে হাস মরি গেছে তয় আল্লাহ জোর বাড়ে গেছে আল্লাহ যুদ্ধ হচ্ছে আল্লাহর কাছে বুঝি ব্যাট বিচার নাই কয় কি না কল্লাহ জোর বাড়ে গেছে আল্লাহর কাছে বুঝি অন কি ব্যাট বিচার নাই এই কথা বলা সাথে সাথে মহিলাটা নিমান চলে গেছে এটা ছেলে মারা গেছে আল্লাহ বুঝি আমারটা দিক স্যার কাউটা দেখে নাই আমার নিয়ে ঝর হয়ে স্যার কারো ঝর পারে না আমার মোরব কেন মূল্য আমার গরু কেন মূল্য আল্লাহ জোরদরি গেছে আল্লাহর কাছে নাই ব্যাট কথা দেখবে অনায়াসে মানুষ বুলতেছে কিন্তু এই কথাগুলো বলার দ্বারা দিয়ে চলে যাইছে আর মুসলমান তো দুর্গতায় ইমান পর্যন্ত চলি যায় কিছুই থাকে না তা এই আমার ভাইরা আজ রজি আল্লাহ তালুকে নোয়াজ রজি আল্লাহ তালাকে রুবি দশটি বিষয় নসিয়ত করেছেন নসিয়ত করেছেন এক নাম্বার লাশরিক বিল্লাহ আল্লাহর সঙ্গে কখনো অংশীদার স্থির করো না লুশরিক বিল্লাহ আল্লাহ দ্বিতীয় নাম্বার যে নসিয়ত করেছেন মাজ রাজি আল্লাহকে সঙ্গে কখনো নাফরমানি করিও নাফর মানি মাতা পিতার কখনো অবাধ্য হইও নাউকন না ওয়ালি দেয় এ বিষয়টাতে ভাই আমরা অনেকেই দুর্বল বহু মানুষ আছে আমরা এক সময় মাতা পিতাকে খুব মানে যখন আমার একটা উপযুক্ত বয়স হয় বা অনেক করার পরও অনেক যুবক অ্যাক্সিডেন্ট করে তখন দেখা যায় বিভিন্ন সময় মাতা পিতা থেকেও তার স্ত্রীর কথাকে প্রাধান্য দেয় না খবরদার মাতা পিতার নাফর কখনো কি করা যাবে না সাধ্য আমরা ওদের খ্যাদমত করব। খ্যাদমতে মা দরফে দর্কুন শোভেসাম তাকে বাসি দরদ আলম নেদমতে মা দরফে দর্কুন নেতে আর তাছাউজ মালে দৌলত ভক্তি আর তাকে দ্রহন হার গেলা পেছি মাতা পিতার জীবিত থাকে বুজুর বলেছেন নবী হাদিতে বলেছেন জীবিত থাকলে আটটি হক আর যদি মরে যায় তখন ষাটটি হক মাতা পিতার কথা বুঝতেছে আমার জীবিত থাকলে কয়টি হক আটটি হক মাতা পিতার এগুলো আমি প্রায় বলে থাকি এক নাম্বার তাদের প্রয়োজনীয় আহারের ব্যবস্থা করা আপনার মা যে খাবারটুকু পছন্দ করে প্রয়োজনীয় আহারের ব্যবস্থা করা নাম্বার দুই ওদের প্রয়োজন অনুযায়ী খ্যাদমত করা এখন আমরা হয় কি বিভিন্ন সময় আমরা কাজে কর্মে থাকি ঢাকায় থাকি চট্টগ্রাম থাকি বিদেশ থাকি আমার স্ত্রী দেখা যায় বাড়িতে থাকে কিন্তু আমি আমার স্ত্রীকে বলবো যে আমার উপর আমার মাতা পিতার খ্যাদমত করা খরচ ছিল কিন্তু আমি আমার কর্ম ব্যস্ততার কারণে খ্যাদমুত করতে পারি তুমি আমার এই খ্যাতমতটা অবশ্যই আমার মাতা পিতার করবে তার উপর যদিও করা ফরজ না কিন্তু আপনি বলার পরে তার উপরে কিন্তু মাতা পিতার খ্যাতমত করা ফরজ হয়ে যায় এই জন্য আমার ভাইরা প্রয়োজন অনুযায়ী তাদের খ্যাতমত করব নাম্বার তিন তারা ডাকলে বিনয়ের সাথে তাদের ডাকের সাড়া দিব অত্যন্ত বিনয়ের সাথে তাদের ডাকে সাড়া দিব চার নাম্বার শরীয়ত বিরোধী নয় তাদের এমন নির্দেশ পালন করা শরীয়ত বিরোধী নয় এমন নির্দেশ পালন করতে হবে হ্যাঁ আপনার মা আপনাকে বলেছে যে অমুকের জমিন থেকে তুমি পদু পাতা নিয়ে আছো বা দুনিয়া পাতা নিয়ে আছো বা অমুখে মেরে ফেলো না এ ধরনের ওয়াডা যদি আপনার মাতা পিতা আপনাকে করে এগুলো মানা আপনার উপরে জরুরি না কিন্তু শরীর বিরোধী নয় এমন নির্দেশ পালন করা জরুরি নাম্বার পাঁচ নম্রতার সাথে ওদের সঙ্গে কথা বলা নাম্বার ছয় তাদের প্রয়োজনীয় পোশাক পরিচ্ছেদের ব্যবস্থা করা যে ধরনের পোশাক আপনার মায় গায়ে দিবে আর উনার পছন্দ কেমন এটা জেনে নেবেন যে মা আপনার জন্য আমি কাপড় নিতে চাইতেছি কোন কাপড় কেমন ধরনের কাপড় আপনি পছন্দ করেন এগুলো মাকে জিজ্ঞাসা করে কয় করার জন্য চেষ্টা করবেন নাম্বার সাত নিজের জন্য দোয়া করার সময় মাতা পিতার জন্য দোয়া করা যখন আপনি আপনার জন্য দোয়া করবেন যে কোনো সময় ছোট্ট করে মাতা পিতার জন্য একটু দোয়া করবেন রব্বির হাম হুমা কামা রব্বায়ানি একবার বলেন ন অসুবিধা কি আট নাম্বার নিজের জন্য যা পছন্দ করবেন ওদের জন্য তা পছন্দ করবেন আপনার নিজের জন্য যা পছন্দ করবেন আপনার মাতা পিতার জন্য কি তাই পছন্দ করবেন এটা হল জীবিত থাকলে আটটা হক বুজুর গানে তিনি লিখেছেন এবং হাদিসির ভিতরেও পাওয়া যায় আর এন্তকাল করার পরে মাতা পিতার ষাটটা হক আছে সে দুনিয়াতে নাকি এখনো ষাটটা হক আপনার উপর আছে এক নম্বর সব সময় দোয়া করা রব্বির বলেছেন বন্দা তার আমায় অনেক খাওয়াব দেখবে অনেক খাবাব আল্লাহকে বলবে আল্লাহ আমি তো এত খাওয়াব করি আল্লাহ ফাক বলবেন লাকা। তুমি এত সাবাব করো ঠিক একজন নেককার সন্তান দুনিয়াতে রেখে এসেছ এই নেককার সন্তান সবসময় তোমার জন্য ইত্যেকফার করেছে তোমার জন্য নামাজের খাওয়াব পাঠিয়েছে তোমার জন্য রোজার খাওয়াব পাঠিয়েছে এই তুমি এত নামাজ এত রোজা রাখো নাই এতবার হস করো নাই ঠিক তবে তোমার নেককার সন্তান তোমার আমল নামা এগুলো আমি আল্লাহ তোমার আমল জমা করে দিচ্ছি এই জন্য আমার ভাইরা ন্যাক্কার সন্তান দুনিয়াতে আমরা সকলেই রেখে দেওয়ার চেষ্টা করবো আর আপনি একজন সফল ফিতে কখন হবে আপনার সন্তানগুলো আপনার সামনে সন্ত্রাস করে চুরি করে ডাকাতি করে মানুষ হত্যা করে না আপনি সফল পিত হতে পারেন নাই একজন নেককার সন্তান যদি যেতে পারেন আপনার জীবনটা সার্থক জীবন দেয় তাহলে মাতা পিতা মরে যাওয়ার পরে এক নাম্বার হোক কি ওদের জন্য দোয়া করা রব্বির দ্বিতীয় নাম্বার মাতা পিতার এন্টে কালার পরে ঈশালে স্বাভাব করা ইসালে স্বভাব মানে ওদের কবরে স্বাব পৌঁছান ওদের কবরে ছাওয়া পৌঁছানো এটা কি হিসেলে খাওয়াব বলা হয় আপনি আমেরিকা থাকেন আপনি রাশিয়া থাকেন আপনি জার্মান থাকেন পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন না কেন আপনি যদি ইচ্ছে করেন আপনার আব্বা রামুল্লামায় সাবাব পৌঁছাতে না আপনি আপনি ঢাকায় থাকেন আব্বার কথা স্মরণ করেছে আপনার ফড়েন একবার সুরে পা তিনবার সুরে এক্লাস ফরেন একবার সুরে আল্লাহ কাকা চুর পড়েন ফড়ার পরে আল্লাহকে এভাবে বলেন আল্লাহ আমি যে চূড়াগুলো তেলাওয়া করেছি দোয়া করার দুরু শরীর শাশুড়ির কবর আছে মুসলমানের যতগুলো মুসলমান অন্ধকার কবরে পড়ে আছে প্রত্যেকের কবরে এর সাগুলো পুছিয়ে দাও একটু ব্যাপকতার সাথে দোয়া করবেন কৃপণতা করিয়ে না কবরস্থানে দেয় এমন আমরা বলি আল্লাহ আমার আম্মা রামাল্লামায় পোছাই দাও আমার আব্বা রামলামায় পৌঁছিয়ে দাও অত কবরে আরো অনেকগুলো মুদে ছাই আছে কি আপনি ওদের নাম নিলে কি আপনার আম্মা আব্বা রামায় স্বাব কি কমে যাবে আমার আল্লাহ কি এত কৃপন যে উনার দনভান্ডারে স্বভাবের অভাব পড়ে গেছে না আপনি যাই পড়বেন পড়ার সময় এই কবরস্থানে এই সাঁতার ভাইয়ের জমিনে এই নোয়াখালীর জমিনে যত মুদে আছে সবার নাম নিয়ে আপনি কি করবেন স্বভাবগুলো ওদের কবরে ফ্লাক্সি করার চেষ্টা করবেন আল্লাহ ঈশালে স্বভাব করা ঈশালে সাহাবের বিভিন্ন পদ্ধতি ফোকায় কেন দেখেছেন এক নাম্বার মাঝে মাঝে মানুষদেরকে খানা খাওয়াবেন মাঝে মধ্যে আপনি যদি পারেন সাতটা একদিন আপ্যায়ন করেন মানুষদেরকে মাতা পিতার নামে গরিব কেন বড় লোককেও কোনো সমস্যা নেই ঈশালে স্বভাব মাঝে মাঝে গরিব মিসকেনকে খাওয়াবেন নাম্বার দুই মাঝে মাঝে ওদের জন্য দান সৎকা করবেন দান সৎকা করবেন এক্লাসের সাথে যা পারেন মাঝে মাঝে মাতা পিতার নামে দাম সৎকা করবেন আর এদের মৃত্যুর পরে একটা বলছি সব সময় দোয়া করবেন দ্বিতীয় নাম্বার বলছি ইশাল খাওয়াব পৌঁছাবেন তিন নাম্বার হলো মাতা পিতার এনতেকালের পরে ওদের বন্ধু বান্ধবের সাথেও সদাচরণ করবেন কথা বুঝছেন নাকি না মাতা পিতার কার সাথে বন্ধু বান্ধবের সাথেও সদাচরণ করা এদের যেন আপনার মাতা পিতার সঙ্গে সদাচরণ করেছেন আপনার আম্মা করতে। আপনার আব্বার কিছু বান্ধব আছে না মাঝে মধ্যে ওদেরকে আপ্যায়ন করবেন চা খাওয়াইবেন বিস্কুট খাওয়াইবেন খাওয়াবেন যে আমার আব্বা থাকলে তো খাইতো আপনি খান অসুবিধা কি মৃত্যুর পর এইভাবে বন্ধু বান্ধবের সাথে সদাচরণ করবেন নাম্বার চার যেটা সবচাইতে বড় জরুরি সেটা হচ্ছে মাতা পিতার ইন্টেকালের পরে যদি আপনি জানেন আপনার মাতা পিতার কিছু ঋণ আছে ঋণ দেখে আমার আব্বা মারা গেছে আপনার যদি একজন সৎসন্তান হয়ে থাকেন আপনি মাতা পিতার ঋণগুলো আদায় করবেন কথা বুঝছেন কিনা মাতা পিতার কি এই ঋণগুলো আদায় করা এটা সবচাইতে বড় হক আমার ভাই আমি প্রায় সময় বলে থাকি সেজন্য বারংবার একটা কথা বললে আপনাদের অন্তর ধাক্কা লাগবে এইগুলো আপনারা বুঝবেন একটা মানুষ মরে যাওয়ার পর আমি বলেছি তার কাপড়ের ব্যবস্থা করা কি ব্যবস্থা করা যদি কোনো করস থেকে থাকে সেটা আদায় করা কোনো কি করস থেকে থাকলে সেটা আর এখানে একটা চমৎকার ইয়ে লিখেছেন মুফা সিরিনাম যে মাতা পিতার করজের মধ্যে উল্লেখযোগ্য করজ হলো আপনার বাপের মহারানার টাকা কথা বুঝছেন কিনা আপনার আব্বার কি মরানার টাকা এটা বাপের সবচেয়ে বড় জেনে নেবেন যে আপনার আব্বা আপনার আম্মার মরানার টাকা আদায় করছে কিনা আপনার আব্বা আপনার আম্মার মরানার টাকা কি আদায় করছে কিনা এই বিষয়টা অবশ্য জেনে নেবেন যদি জানেন যে আপনার আব্বা আপনার আম্মার কাবিনের টাকা আদায় করে নাই তাহলে আপনি যে আপনার আবার ঋণগুলো পরিশোধ করবেন এর ঋণের মধ্যে একটা ঋণ কি কাবিনের টাকাটাও এটা ঋণের অন্তর্ভুক্ত এই জন্য আমার ভাইরা আমরা এগুলোর প্রতি খেয়াল রাখার চেষ্টা করি তাহলে এক নাম্বার কাফুন দাফুনের ব্যবস্থা করা নাম্বার দুই কি বলেছি মাতা পিতার করজ থাকলে করজ করা তিন নাম্বার মাতা পিতার কাফা আপনার আব্বা হয়তো অসুস্থ ছিল নামাজ পড়তে পারে নাই দীর্ঘ এক মাস দুই মাস নামাজ পড়তে পারে নাই অথবা এক মাস রোজা রাখতে পারে না এটা আপনি ভালোভাবেই জানান কথা বুঝছেন কিনা এই জন্য আব্বার নামাদের কাফারা গুলো আদায় করে দিবেন আব্বার রোজার কাফপারা গুলো করে দিবেন আজকে অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় মানুষ মরে যাওয়ার পরে আমরা ওই যে তিন দিন চার দিন একটা খাবার নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাই অথচ কোন হাদিসে কোরআনের কোনো আয়াতে এর বৈধতা নেই যারা খান এরা একবার হারাম খাইতেছে একটা হারাম কাজ গেছে ওই লোকের যে সন্তান গুলো তারা রেখে গেছে আপনারা বলেন তো এরা তো এমনি সৌগাহত পরিবার তিন দিনের দিন যে এরা খাওয়াবে এদের কি ওই ধরনের মানসিকতা তৈরি হয় কখনো কথা কেন মানসিকতা তৈরি হয় মানসিকতা কেন তৈরি হয় ষাট দিনের দিনে খাওয়াবে তার আব্বা মারা গেল মানসিকতা তো তার নেই তাহলে খাওয়ায় কেন সামাজিকতার চাপে কথা কেন কিসের চাপে খবর নিয়ে দেখেন একটা লোক যদি এটা খাওয়াইলে স্বাওয়া হবে। এ নিয়ে খাওয়ায় না সামাজিকতার চাপে যদি না খাওয়ায় মানুষ আমাদের কি বলবে এই চরমে এই ষাট দিনের আয়োজনটা করা হবে এই আমরা এই খাবারে আমরা অ্যাটেন্ড করবো না এবং যাদের আত্মীয়স্বজন মারা যায় আমরা এই আয়োজনে কেন যাব সাইড দিন কি এটা কোন হাদিসে আপনারা পাইছেন আমার সে কথাটা বলেন কিন্তু কোন পুরানো না হাদিসেও নাই আপনার আট নম্বর দিনে দিন খাওয়ার না অসুবিধা কি দশ নম্বর দিনের দিন খাওয়ার না তাতে সমস্যা কি সাই দিনের দিন আপনি কেন খাওয়াবেন তো আমার ভাইরা তার কাফারা আমরা আদায় করার চেষ্টা করবেন এই লোকটা যে মারা গেছে তার অনেকগুলো কাফপাড়া দেখতে পারে একটা লোকেও করা না যে এ লোকের নামাজের কাফপাড়া গুলো আদায় করা এ লোকের রোজার কাফপারা গুলো আদায় করা একটা লোকে এ কথা বলে না শুধু সবার মুখে আলোচনা তো খাবাইবেন কোন দিন খাবাইবেন কোন দিন শুধু খানা নেই আমরা সবাই ব্যস্ত হয়ে গেছি তো আমার ভাইরা এ তিনটা কাজ আমরা অবশ্যই একটা লোক মারা যাওয়ার পরে কাফন দাপনের ব্যবস্থা করবো নাম্বার দুই কোন ঋণ থাকলে সেটা পরিশোধ করব। নাম্বার চার কি বলেন না কেন নাম্বার চার তার কা আমরা আদায় এর এরপরে যদি আপনার তৌফিক থাকে আপনি চার দিনের দিন নির্ধারণ না করে যে কোন দিন আপনি অসুবিধা নেই তালকে ন যে সমস্ত বিষয় অসিয় করেছেন এক নাম্বার কি বলেছি ছেড়ে করো না দ্বিতীয় নাম্বার মাতা পিতার সঙ্গে নাসরমানি করিও না তৃতীয় নাম্বার হে মাজ কখনো ফরজ নামাজ ছাড়িও না ইচ্ছাকৃত কখনো ফরজ নামাজ আবার বলে ইচ্ছাকৃত ভাবে কখনো ফরজ নামাজ কি ইচ্ছাগৃত ভাবে আমার ভাইরা হাদিসের মধ্যে আছে ফোকাহাম যারা ইচ্ছাকৃত নামাজ ছেড়েদের বিভিন্ন শাস্ত্রির কথা উচ্চারণ করেছেন ফোকাহাম এক নাম্বার শাস্ত্রী ইমাম শাতির রহমদুল্লাহ আলাই বলেছেন বেনামাজি ও আজীবন কতল হত্যার যোগ্য বেনামাজি এ দুনিয়াটা থাকার কি অধিকার রাখেনা বেনামাজি ইমাম আহবদুল ইচ্ছা গৃহ নামাজ ছেয়ে দেয় সে মোরতাদ তার জানাজার নামাজ তোমরা ভরিও না তার কি ভরিও না জানাজার নামাজ তোমরা এবং মুসলমানের কবরে তাকে দাফন করিও না কখন বেনামাঝিকে আর শেখ সাদি রহমতুল্লাহ বলছেন কয় যে ব্যক্তি বেনামাজি তাকে কখনো ঋণ দিও না কথা বুঝতেছেন যে বেনামাজি তারে কি দিও না কখনো ঋণ ঋণ দিও না তাকে টাকা করস দিও না কেন সে আল্লাহ ঋণ পরিশোধ করতেছে না নামাজ সে তোমার ঋণ কিভাবে পরিশোধ করবে এই জন্য বেনামাজির ঋণ দিন দেখবেন হাতে টাইম মতো আদায় করত না হারাত দুনিয়া আমাদের ঘুরে কথা বুঝিনি আর যে তার ভিতরে নামাজ আছে যে নামাজ পড়ে আল্লাহর ঋণ আদায় করে সে আপনার ঋণ আদায় করার ব্যাপারে সে সুচ্ছাদ থাকবে সব সময় নামিরা যখন জাহান নামে দেওয়া শুরু করবে তখন ফেরেশ তারা তাদেরকে বলবে ও জাহান নামিরা কেন তোমরা জাহান নামে আসছো কোন নবী কি তোমাদের কাছে যায় নাই নবীর ওয়ারে ছোড়া মাইক্রাম কি তোমাদের কাছে যায় নাই তোমরা কেন জাহান নামে আসতেছো তখন জাহান নামিরা উত্তর দিবে লামনা গুমিনাল মুসল্লির ও ফেরেস তারা দুনিয়াতে নবী আসতে রসুল আসতে তাদের উত্তর শরীরে আসছে ঠিক তবে আমরা ইচ্ছাকৃত নামাজ করতাম না অলাম না মিসকিন এবং মিসকিনকে আমরা কখনো খানা খাওয়াইতাম না মিসকিনকে কখনো কি খানা তো আমার ভাইরা টুটা ফাটা কিছু কথা আলোচনা করেছি ওই ইনশাল্লাহ মাতা পিতার সঙ্গে নাফরমানি করিও না তৃতীয় নাম্বার ইচ্ছা কৃত ভাবে কখনো ছাড়িও না আল্লাহ রব আলম এই তিনটি বিষয়ের উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমরা যারা শুনত পড়ে না সেরা শুনত পড়